দশমখণ্ড চতুর্থ পরিচ্ছেদ মহিমাচরণের প্রতি উপদেশ সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইয়া গেল কিয়ৎক্ষণ পরে অধর কলিকাতা হইতে আসিলেন ও ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঘরে মহিমাচরণ রাখাল মাস্টার হাজরাও এক একবার আসিতেছেন অধর বলিলেন আপনি কেমন আছেন শ্রীরামকৃষ্ণ স্নেহমাঁকা স্বরে বলিলেন এই দেখো হাতে লেগে কি হয়েছে সহাস্যে বলিলেন আছি আর কেমন অধর মেজেতে ভক্ত সঙ্গে বসিয়া আছেন ঠাকুর তাহাকে বলিতেছেন তুমি একবার এইটে হাত বলিয়া দাও তো অধর ছোট খাটটির উত্তর প্রান্তে বসিয়া ঠাকুরের শ্রীচরণ সেবা করিতেছেন ঠাকুর মহিমাচরণের সহিত আবার কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি বলিলেন অহৈতু কি ভক্তি তুমি এইটি যদি সারতে পারো তাহলে বেশ হয় মুক্তি মান টাকা রোগ ভালো হওয়া কিছুই চাই না কেবল তোমায় চাই এর নাম অহৈতুকি ভক্তি বাবুর কাছে অনেকেই আসে নানা কামনা করে কিন্তু যদি কেউ কিছুই চায় না কেবল ভালোবাসে বলে বাবুকে দেখতে আসে তাহলে বাবুরও ভালোবাসা তার উপর হয় প্রহ্লাদের অহৈতুকি ভক্তি ঈশ্বরের প্রতি শুদ্ধ নিষ্কাম ভালোবাসা মহিমাচরণ চুপ করিয়া আছেন ঠাকুর আবার তাহাকে বলিতেছেন আচ্ছা তোমার যেমন ভাব সেই রূপ বলি শোনো বেদান্ত মতে স্বস্বরূপকে চিনতে হয় কিন্তু অহং ত্যাগ না করলে হয় না অহং একটি লাঠির স্বরূপ যেন জলকে দু ভাগ করছে আমি আলাদা তুমি আলাদা সমাধিস্থ হয়ে এই অহং চলে গেলে ব্রহ্মকে বোধে বোধ হয় ভক্তেরা হয়তো কেউ কেউ ভাবিতেছেন ঠাকুরের কি ব্রহ্মজ্ঞান হয়েছে তা যদি হয়ে থাকে তবে উনি আমি আমি করিতেছেন কেন ঠাকুর আবার কথা কইতেছেন। আমি মহিম চক্রবর্তী বিদ্যান এই আমি ত্যাগ করতে হবে বিদ্যার আমিতে দোষ নাই শঙ্করাচার্য লোকশিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন স্ত্রীলোক সম্বন্ধে খুব সাবধান না থাকলে ব্রহ্মজ্ঞান হয় না তাই সংসারে কঠিন যত শিয়ান হও না কেন কাজলের ঘরে থাকলে গায়ে কালী লাগবে যুবতির সঙ্গে নিষ্কামেরও কাম হয় তবে জ্ঞানীর পক্ষে স্ব কখনো কখনো গমন দোষের নয় যেমন মলমূত্র ত্যাগ তেমনি রেত ত্যাগ পায়খানা আর মনে নয় আধা ছানার মন্ডা কখনও খেলে সংসারীর পক্ষে তত দোষের নয় সন্ন্যাসীর পক্ষে খুব দোষের সন্ন্যাসী স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না সন্ন্যাসীর পক্ষে স্ত্রীলোক থুথু ফেলে থুথু খাওয়া স্ত্রীলোকের সঙ্গে সন্ন্যাসী বসে বসে কথা কবে না হাজার ভক্ত হলেও জিতেন্দ্রীয় হলেও আলাপ করবে না সন্ন্যাসী কামিনী কাঞ্চন দুই ত্যাগ করবে যেমন মেয়ের পট পর্যন্ত দেখবে না তেমনি কাঞ্চন টাকা স্পর্শ করবে না টাকা কাছে থাকলেও খারাপ হিসাব দুশ্চিন্তা টাকার অহংকার লোকের উপর ক্রোধ কাছে থাকলেই সব এসে পড়ে সূর্য দেখা যাচ্ছিল মেয়েকে সে সব ঠেকে দিলে তাই তো মারোয়াড়ি যখন হৃদের কাছে টাকা জমা দিতে চাইলে আমি বললাম তাও হবে না কাছে থাকলেই মেয়ে গঠবে সন্ন্যাসীর এ কঠিন নিয়ম কেন তার নিজের মঙ্গলের জন্য বটে আর লোকশিক্ষার জন্য সন্ন্যাসী যদিও নিজে নির্লিপ্ত হয় জিতেন্দ্রীয় হয় তবু লোকশিক্ষার জন্য কামিনী কাঞ্চন এই রূপে ত্যাগ করবে সন্ন্যাসীর আনা ত্যাগ দেখলে তবে তো লোকের সাহস হবে তবেই তো তারা কামিনী কাঞ্চন ত্যাগ করতে চেষ্টা করবে এ ত্যাগ শিক্ষা যদি সন্ন্যাসী না দেয় তবে কে দিবে তাকে লাভ করে তবে সংসারে থাকা যায় যেমন মাখম তুলে জলে ফেলে রাখা জনক ব্রহ্মজ্ঞান লাভ করে তবে সংসারে ছিলেন জনক দুখান তরবার ঘোরাতেন জ্ঞানের আবার কর্মের সন্ন্যাসী কর্ম ত্যাগ করে তাই কেবল একখানা তরবার জ্ঞানের জনকের মতো জ্ঞানী সংসারই গাছের নিচের ফল উপরের ফল দুই খেতে পারে সাধু সেবা এ সব পারে মাকে বলেছিলাম মা আমি সুটকে সাধু হব না ব্রহ্মজ্ঞান লাভের পর খাওয়ারও বিচার থাকে না ব্রহ্মজ্ঞানী ঋষি ব্রহ্মানন্দের পর সব খেতে পারতো। সুকর্মাংশ পর্যন্ত মহিমার প্রতি বলিলেন মোটামুটি দুই প্রকার যোগ কর্মযোগ আর মনোযোগ কর্মের দ্বারা যোগ আর মনের দ্বারা যোগ ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ আর সন্ন্যাস এর মধ্যে প্রথম তিনটিতে কর্ম করতে হয় সন্ন্যাসীর দণ্ডকমণ্ডলু ভিক্ষাপাত্র ধারণ করতে হয় সন্ন্যাসী নিত্যকর্ম করে কিন্তু হয়তো মনের যোগ নাই জ্ঞান নাই ঈশ্বরে মন নাই কোনো কোনো সন্ন্যাসী নিত্যকর্ম কিছু কিছু রাখে লোকশিক্ষার জন্য গৃহস্থ বা অন্যান্য আশ্রমই যদি নিষ্কাম কর্ম করতে পারে তাহলে তাদের কর্মের দ্বারা যোগ হয় পরমহংশ অবস্থায় যেমন সুখদেবাদির দেবাদীর কর্মসব উঠে যায় পূজা জব, তর্পণ সন্ধ্যা এই সব কর্ম এই অবস্থায় কেবল মনের যোগ বাহিরের কর্ম কখনো কখনো সাথ করে করে। লোকশিক্ষার জন্য কিন্তু সর্বদা স্মরণ মনন থাকে